शे बीस टीवी बांगल है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 আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا, فلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا কাছে ধরনা দেওয়া আল্লাহ দরখাস্ত দেওয়া দোয়া করা আমাদের দুনিয়া এবং আখের কত বিপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত দেওয়া আমাদেরকে রহমত দেওয়ার জন্যে আমাদেরকে হদায়ত দেওয়ার জন্য আমাদেরকে গুণা থেকে দূরে রাখার জন্য আমাদেরকে গুণাগুলোকে মাফ করে দেওয়ার জন্যে সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করার জন্যে আমরা আল্লাহ তালার কাছে কাঙ্গাল আল্লাহ তালার কাছে ভিখারি রব্বুল আলমিন তিনি আমাদেরকে প্রোটেকশন দেন আমরা তার দয়ার ভিক্ষা চাওয়া এজন্য জন্য করা জোয়া করা আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করে বলা এটা আমাদের জন্য একটা বিশাল আমল এত বড় আমল দোয়াটা একটি হাজিফে রসুল্লাহ সাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল এবাদা দোয়াই হচ্ছে আসল এবাদত কিভাবে দোয়া আসল এবাদত হয় মানুষ যখন আল্লাহ তালা কাছে চায় চাইতে থাকে যিনি চান তিনি ছোট হয়ে যান আর যার কাছে চাওয়া হয় তিনি বড় হয়ে যান অনুনয় বিনয় করে যখন চাই তখন তাকে বড় করি তাকে আমাদের কনসেপ্টের মধ্যে তাকে আমরা বড় মনে করি আর এটাই আসল তাও হীন এটাই আসল আল্লাহ তালা কাছে আমাদের বিনয়ী হওয়ার লক্ষণ আমরা যত ছোট হব তত আল্লাহ তালাকে আমরা বড় করছি যত বেশি দোয়া করব তত আল্লাহ তালার সান সম্পর্কে আমরা স্বীকৃতি দিচ্ছি আর আকবার আল্লাহ তালা তো বড় সবচেয়ে বড় সে একটি স্লোগানে নয় দোয়ার বিভিন্ন তরিকা আমরা সেই কথাটা বারে বারে বলছি এই জন্য দোয়া এত ফিরত জিনিস দোয়া আমাদের কত সাহায্য করে আর দোয়া মানাজ দোয়া ফায়দা দেয় মানাজ ওমালামিয়ান যে বালা মুসিবত নাজিল হয়েছে আর যেটা এখনো নাজিল হয়নি আগাম প্রোটেকশন দেয় তোমাদেরকে আগাম নিরাপত্তা দান করে কাজে হে আল্লাহর বান্দারা আল্লাহ তালার কাছে বেশি করে দোয়া করো আল্লাহ রাবুল আলমিন আমাদের দোয়াকে খুবই পছন্দ করেন এবং তিনি এর সাদ করেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব তিনি আবেদন করছেন আমার কাছে চাও আমি সাড়া দেবো আরেকটি আয়াত আল্লাহ তালা এর সাথ করেছেন ওয়াঈদাসা আল্লাহবাদ আন্নি তারা আমাকে এভাবে যখন ডাকে আমি সারা দেই তারা আমার কথায় সারা দিক তারা আমার হুকুম মেনে চলুক আল্লাহ তালা আরো বলেছেন দোয়া না করলে তিনি খুশি হন না ইন্না দিন আয়াস্তাক এই বাদাতি যারা আমার ইবাদত করতে অহংকার করে যারা আমার এবাদত করে না তারা যাহার নামে দাখিল হবে অপদস্থ হয়ে অপদস্থ হয়ে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালাকে না ডাকলে এখানে এই বাদাতাতের কথা বলা হয়েছে তার আগে দোয়ার প্রসঙ্গ ছিল কাজে দোয়াটা এবাদত এই এবাদত যারা না করে দোয়ার এবাদত যদি না করে আল্লাহর কাছে যদি বেশি করি না চায় তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালা থেকে বেনিয়াজ হয়ে গেল আল্লাহ তালা তার দরকার নাই সে নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন একটা ভাব সে দেখায় এই ভাবের মধ্যে একটু অহংকার ফুটে ওঠে এই জন্য আল্লাহ তালা তাকে জাহান নামে দেবেন একটি হাজিফে রসুল উল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা কাছে দোয়া করেন না আল্লাহ তালা তার উপরে নাখশ হয়ে যান আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যান দোয়াকে এমনকি আল্লাহ তালা জেসুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না প্রত্যেক ডাকাতই পড়তে হবে সেই ফাতেহার মধ্যে আল্লাহ তালা দোয়া ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তালার প্রশংসা করার পরে এহদিন হেদায়তের সাহায্য কাজে এই দোয়া না করে মুসলিম থাকা কারো পক্ষে সম্ভব নয় দোয়ার মধ্যে ফায়দা কি আমরা হাদিসে শুনলাম একটু আগে যে এই হাদিসে বলা হচ্ছে যে দোয়া এত ফায়দা যে বলা মুসিবত নাজিল হয়েছে সেটার ব্যাপারে যেমন ফায়দা আর আগাম যেগুলো এখনো মুসিবত আসেনি কষ্ট আসেনি আগামিতে আসতে পারে সেগুলোর জন্য ফায়দা আছে তাহলে দোয়া মুসিবতকে সরিয়ে দেয় মুসিবতকে ঠেকায় মিসাইল আর অ্যান্টিমিসাইলের অবস্থা আর কি মিসাইল যদি হয় মুসিবত আর অ্যান্টিমিসাইল হয়ে গেল দোয়া মুসিবত ঠেকায় দোয়া দোয়া এমন জিনিস কেউ কেউ হয়তো বলে যেটা আল্লাহ তালার হুকুম হওয়ার তো হবেই দোয়া করলে কি থামবে কিছু তকদিরের ফয়সালা তো হয়েই যাবে দোয়া তাকদিরের ফায়সালাও পরিবর্তন করতে পারে হাদিসে এসেছে লা ইল্লা দোয়া আসা কোনো জিনিস তাকদিরের ফয়সালাকে পরিবর্তন করে না তাহলে এই হাদিসে প্রমাণ পাওয়া গেল যে তাকদির পর্যন্ত চেঞ্জ হতে পারে আল্লাহ তালা কাছে এখলাসের সাথে দোয়া করলে এত পাওয়ার আল্লাহ তালা দোয়ার মধ্যে রেখেছেন আর আল্লাহ তালা এমন এক গাত যিনি দোয়াকে এত পছন্দ করেন দোয়া না করলে নাখশ হন পৃথিবীর মানুষ তাদের কাছে চাইলে নাখশ হয়ে যায় বেশি চাইলে বিরক্ত হয়ে যায় বারে চাইলে রাগ হয়ে যায় আল্লাহ তালার কাছে যত চাবো তত তিনি খুশি হবেন এ হ্রাস করলে বেশি বেশি করে চাইলে চাইতে থাকলে বিরতিহীনভাবে চাইলে আল্লাহ আল্লাহতালা বলবেন না এত চাও কেন কয়েবার চেয়েছে এখন বন্ধ করো না যতবার চাবো ততবার কাছে বলেছেন তিনি বলেছেন তোমাদের কারো যদি লবণ ফুরিয়ে যায় লবণ বা অলবনের বাটিটা পাচ্ছে না তাহলেও আল্লাহ তালা কাছে দোয়া করতে বখিলি করো না কারো জুতার ফিতা পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে কোন জায়গায় জুতোর লেসটা ফিতাটা আছে এটা খুঁজে পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে চাও আল্লাহ তালা জোগাড় করে দিবেন পাওয়াই দিবেন তাহলে ছোট জিনিসের জন্য আল্লাহ কাছে চাইতে বলেছেন বড় জিনিসের জন্য তো অবশ্যই চাইতে হবে দুনিয়া আখরাতে সকল হাজাতের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করার উৎসাহ দেওয়া হলো আল্লাহ তালা সুন্দর সুন্দর নামগুলো আছে। এগুলো ধরে আল্লাহ তালাকে ডাকো ইয়া হাই ইয়া কাইয়ুম ইয়া হান্নান্নান ইয়া ইয়াবাদ আসাম ইয়াদম এভাবে করে সুন্দর সুন্দর নামগুলো যতটুকুন পারা যায় এগুলো ধরে ধীরে আল্লা তালাকে ডাকা আল্লাহ তালা পছন্দ করেন তিনি বলেছেন আমার সুন্দর সুন্দর নামগুলো ধরে আমাকে ডাকো দোয়া যে কত বড় নিয়ামত আল্লা তালার যারা দোয়া করতে তৌফিক পেয়েছেন যারা দোয়া অভ্যাস করেছেন তাদের কাছে এই দোয়ার মূল্য তারা বুঝতে পারছেন আর যারা চিনলাম না দোয়া কি জানলামই না দোয়া কাজে লাগে একই পয়দা হলো না তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আসলে বিষয়টা নির্ভর করে মানুষের আল্লাহ তালাকে চিনতে পারার উপরে আল্লাহ তালা যে কত রহম দিল তিনি যে সৃষ্টি করেছেন তিনি যে আমাদের মাবুদ। এবং তিনি এগুলো শিখানোর জন্য জানানোর জন্য যে দিন দিয়েছেন ইসলাম তারা চিনতে পারে তারা বলবে রদিতাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মী সাল্ল আলী ওাসলাম নবী আমার আসুল রজিতাহব্বা আল্লাহ যে আমার রব আল্লাহকে রব পেয়ে যে আমি কত খুশি কত সন্তুষ্ট কত সৌভাগ্যের কারণ হয়েছে আমার জন্য এটা এই দিন সে রবকে ডেকে ডেকে বলবে রব্বা না আতে না রব্বা না না আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য আরেকটি আদব হচ্ছে মানুষ হালাল রুজি রিজেক অন্বেষণ করবে হালাল রুজি রিজেক মানুষের এবাদত কবুল হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হারাম রেজিক দিয়ে সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে মানুষকে প্রতারিত করে জনগণের সম্পত্তি দখল করে পকেটে ঢুকিয়ে ডাঁট সে খাওয়া দাওয়া করছি আর আল্লাহ তার কাছে খুব করে দোয়া করছি এই দোয়া কবুল হবে না রসুল্লাহ সালাম বলেছেন কিছু লোক আছে তারা পরেশান হয়ে আল্লাহ কাছে দোয়া করে রব্বনা হতে না রব্বানা দলানা এগুলো বলতে থাকে ইয়া রব ইয়ব করে দোয়া করতে থাকে অথচ তার খাবার ছিল হারাম প্যাটের মধ্যে হারাম রক্তমাংস তৈরি হয়েছে সেখান থেকে গায়ের কাপড় চোপড় হারামাজ কি করে তার দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে রুজি রোজগার ইনকামটা হালাল হওয়া লাগবে এখন আমরা যারা হারাম রুজিতে আসি তারা কি দোয়া করবো না দোয়া করে যেতে হবে আর করতে হবে আর হারাম ইনকাম থেকে সরে আসার জন্য সিদ্ধান্ত নিয়ে দোয়া ছাড়া যাবে না কি হারাম থেকে বের হওয়ার জন্য তো দোয়া করতে হবে আল্লাহ করি ঘুষ না খাইলে আমার সংসার চলবে না ঘুষ না খাইলে না খাইয়ে মরবো আল্লাহ তালার কাছে দোয়া আসে সেটার জন্য হালাল একে সিওয়াক বিফা আপনার কাছে যে হালাল আছে। সে হালালে যদি কামার মধ্যে এমন বরকত দিয়ে দেন আমার জন্য হারাম থেকে সরে আসতে হয় হারামের জন্য দরকার না হয় আর আপনার কাছে যা আছে তা দিয়ে আমাকে স্বাবলম্বী করে দেন মানুষের কাছে যেন হাত পাততে না হয় হারাম ইনকাম বন্ধ করে দিলে যদি কয়েকদিন কষ্ট হয় একটু পরীক্ষা আসে তাহলে সবর করতে হবে সবর করেই তো আল্লাহতালা সন্তুষ্টি অর্জন করতে হবে সবর না করলে আল্লা তালাকে পাওয়া যাবে না দর্শক মণ্ডলী আমরা একটি বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে পুনরায় বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমরা কন্টিনিউ করব আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাদের דרায় কা দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু হু ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট ওয়াজ এ প্রফেট দ্য A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Discussion. Debate, debate, rebuttal, rebuttal, rebuttal, conclusion, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, Shammukh Shammore. Aaj raat no taay paap puno shampra chaar. Shakaal chhani dosh taay bangladeeshe. Peace TV bangladee. Muhammad sallallahu alayhi wa sallamir moni mugta.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 কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক মন্ডলী আমরা বিরতির পরে পুনরায় ফেরাইতে এসেছি ওই বিষয়টি নিয়ে যেটা বিরুদ্ধে আগে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে দোয়া দোয়া যে কত বড় আমত আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা কাছে চাওয়ার অবারিত সুযোগ করে দিয়েছেন মাঝে মধ্যে আমি যখন অমুসলিমদেরকে দেখি তাদের কষ্ট দেখি হসপিটালে তারা কাতরাচ্ছে দেখি তখন আমি চিন্তা করি সব আল্লাহ আল্লাহ তালাকে এরা তো অনেকে চিনতে পারেনি এত কষ্টের মধ্যে ডাক্তার কদ্দুরি করবে চাইলেই তো কেউ তার সমাধান করে দিতে পারবেন না কার কাছে তারা বলতে পারবে আমাদের আল্লাহ আল্লাহতালা আল্লাহকে চিনতে দিয়েছেন আল্লাহ তালাকে সুন্দর সুন্দর নামগুলো ধরে দোয়াগুলো ধরে ডাকতে সুযোগ দিয়েছেন এগুলো কিছুই তো তাদের কাছে নাই তারা কত অসহায় মনে হয়ে যায় আর আমাদেরকে সবচেয়ে বড় সহায়ক যিনি আছেন সবচেয়ে বড় সহায় যিনি আছেন আল্লাহ তালা তিনি অপেক্ষা করছেন আমাদের দোয়া শোনার জন্য মনে সমস্ত দুঃখ কষ্ট তার কাছে বলা যাবে এই নিয়ামত হচ্ছে দোয়া পৃথিবীর সকল মানুষ এই দোয়া মিস করছে মানুষ যদি কোনো একটা মূর্তির কাছে গিয়ে চাওয়া শুরু করে দেয় মূর্তির কি কোনো ক্ষমতা আছে কেউ কোনো নবীকে ডাকে কেউ কোন মাজারকে ডাকে কেউ কোনো অন্য কিছুকে ডাকে কারই কিছু করার কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আছে আল্লাহ আল্লাহতালার কোন ব্যক্তি সে চাইলে আল্লাহর কাছে আপনার জন্য কিছু করে দিতে পারবে তিনি মরা অবস্থায় জিন্দা অবস্থায় কোনো সুযোগ নেই এই পারমিশন আল্লাহ তালা কাউকে দেন নাই ও নি আস্থা যেব লাখ খালি আমাকে ডাক আমি তোমাদের ডাকে সরা দেব কারো মাধ্যমে যেতে হবে না এখন আমরা আসি যে দোয়ার কিছু আদাব রয়েছে কোন তরিকায় দোয়া করলে আল্লাহ তালা বেশি কবুল করেন এক নম্বরে আমাদের ইয়কিন হওয়া দরকার যে আমরা দোয়া কিন্তু আমাদের কবুল হয়ে যায় যদি আমাদের এখ্লাস থাকে এবং শর্তগুলো পূরণ হয় এই কনফিডেন্স থাকা দরকার জায়জ বিষয়ে যদি মানুষ দোয়া করে হালাল বিষয় এবং কোন কোনো অন্যায় দোয়া না করে আর এ সাথে করে শর্তগুলো মিট করে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া কবুল হতে থাকে তিন তরিকায় আল্লাহ তালা দোয়া কবুলের আনসার করেন পুরস্কার দেন প্রতিদান দেন যে বিষয়টি আমরা যখন চেয়েছি সেটা হয়তো বা পেয়ে যাচ্ছি আমি চেয়েছিলাম এই জিনিসটা আল্লাহ তালার কাছে আল্লাহ এই জায়গায় যেন আমার চাকরিটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমি যেন অমুক জায়গায় যেতে পারি যেতে পেরেছি আমি যেন অমুক ব্যবসায় আল্লাহ তালা বরকত পাই এবং তফিক দাও তফিক দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমার ছেলে মেয়েটা অসুস্থ হয়েছে আল্লাহ তালা যেন ভালো করে দাও তুমি দোয়া করেছো আল্লাহ তালা ভালো করে দিয়েছেন এগুলো হতে পারে এটা একটা আল্লাহতালা সাড়া দিয়েছেন কবুল করেছেন আপনাকে রেজাল দিয়েছেন আরেকটা হতে পারে যে আল্লাহতালা চিন্তা করলেন যে দুনিয়াটা আপনাকে দেবেন না বরঞ্চ আখেরাতে দেবেন আর আখেরাতে দিলে সেটা অনেক বড় পুরস্কার হবে দুনিয়া সামান্য একটা জিনিস চেয়েছিলেন দুনিয়া বি জিনিস সেটা না দিয়ে আল্লা তালা দোয়াটাকে জমা করে রেখেছেন এবার কবুল করে জমা করে রেখেছেন আখেরাতে চেয়েছিলাম না তুমি আখেরাতে দেওয়ার জন্য রেখে দিয়ে যে আমাকে কত বড় ফেভার করলে কত উপকার করলে আজকে বিপদের দিনে বিশাল সওয়া পেয়ে গেলাম তো আমি দুনিয়াতে না পেয়ে যে এখানে পেয়েছি আমার কত যে ভালো হলো অথবা হাজিস এসেছে তার কোন অন্য কোন বিপদ আসার কথা ছিল এই দোয়ার কারণে এই বিপদকে না সরিয়ে আল্লাহ তালা আরেকটা বিপদকে সরিয়ে দিয়েছেন সেটা হয়তো চার বড় ছিল কাজে এই কনফিডেন্স রাখতে হবে যে দোয়া আল্লাহ তালা কবুল করেন এরপরে কিছু আদাব এবং শুরুত কিছু শর্ত কিছু আদব রক্ষা করে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন বেশি করে সেই দোয়া বেশি কবুল হয় এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে কিছু খাস মুহূর্ত কিছু খাস সময়ের দোয়াকে আল্লাহ বেশি কবুল করেন বলে কথা এসে যাহাদিসে একটা হচ্ছে তাহার যাদের সময় দোয়াকে আল্লাহ বেশি করে কবুল করে তিনি আরশ আদীন থেকে দুনিয়ার আকাশে নেমে এসে বলেন হালমিন মোস্তাকুন হালমিন তাহ ইলিন ফুবাহ এইভাবে আল্লাহ তারা ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে গুনাম আপ চাইবে আমি দেব। কে আমার কাছে কি চাইবে আমি দেব? ওই সময়ের দোয়া কবুল করার জন্য আল্লাহ তালা আর সে থেকে নিচে নেমে আসেন তাহার যাদের দোয়া বেশি কবুল হয় লাইলাতুল কাদারের দোয়া বেশি কবুল হয় আরাফাতের ময়দানে দিনের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করেন জুমার দিনে একটা সময় আছে ওই সময়ে যে যা দোয়া করবে আল্লাহ আল্লাহতালা কবুল করে ফেলবেন সে সময়টা কোন সময় এই ব্যাপারে দুইটা রেকমেন্ডেশন হাদিসে পাওয়া যায় একটা হচ্ছে ইমাম যখন খোদবাদিতে দাঁড়ান তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত এই টাইমটা খোঁজ বা এবং নামাজের ভিতরে পুরো টাইমটার মধ্যে যে দোয়া করা হয় সেই দোয়াকে আল্লাহ তালা কবুল করেন আবার আসর থেকে মাঘরিব জুমার দিনে এই টাইমটা যে ওই সময়ের দোয়াকে আল্লাহ তালা খুব কবুল করে মানুষ যখন সাজ্যার মধ্যে থাকে তখন আল্লাহ তালার খুব কাছে চলে যায় রসল্লা সাল্লাম বলেছেন ওই সময়ের দোয়া তোমাদের বেশি কবুল হয়ে যায় যখন তোমরা সাজ্জার মধ্যে যাও আল্লাহ তালা খুব কাছে চলে যাও ওই সময়ের দোয়াকে আল্লাহ খুব বেশি কবুল করেন সজদার মধ্যে গিয়ে দোয়া করা সোবাহানুর্বিআল আ আল্লাহ এগুলো বলার পরে আরও কিছু দোয়া অ্যাড করা যায় যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে কোরআন এবং হাদিস থেকে কি কি দোয়া পড়া সেখানে আর বেশি ভালো এগুলোর জন্য হেসনুল মুসলিম দোয়ার কিতাব থেকে কিছু মুখস্থ করে ফেলি আমরা এরপরে দুই আজানের মাঝখানে দোয়া কবুল করেন আল্লাহ তালা আজান এবং একামতের মাঝখানে ফরজ নামাজের পরে আল্লাহ তালা দোয়াকে কবুল করেন ফরজ নামাজের সালাম ফিরানোর আগে এবং পরে এখন পরে যে দোয়া আছে ওই দোয়াকে তো আমরা মনে করেছি ইমাম সাহেব সবাইকে মানে রব্বা একটা করতে হবে ওইটাই বোধ হয় দোয়া অথচ দেখা যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম এইরকম কোনো দোয়া এক মিনিট দুই মিনিটের পাঁচ মিনিটের সবাইকে নিয়ে করেছেন অথবা লম্বা এক দুই ঘন্টা ব্যাপী আমাদের সমাজে কিছু কিছু দোয়া এরকম বিভিন্ন অনুষ্ঠানে এত লম্বা জোয়া করার রেওয়াজ আছে এগুলো কোনোটাই তিনি করেননি বরঞ্চ তিনি যেটা করেছেন ফরজ ফরজনামাজ পড়ে সালাম ফিরিয়ে তিনি নিজে কিছু তাসবী এবং জেকের এবং জোয়া করেছেন সাহবাহেরাও নিজেরা প্রত্যেকেই নিজে নিজে একা একা কিছু তাসবির জোয়া এবং জেকের ওনা থেকে শিখে শিখে করেছেন এবং এই সময় একা একা এই দিকের করাটা হচ্ছে সুন্নত স্পিডরা আমি একা একা করব আল্লাহ তালার কাছে বলবো মনের কথা দুঃখ কষ্ট প্রয়োজন হাজত তাই ফজর নামাজের পরেও দোয়া কবুলের একটা চমৎকার সময় বৃষ্টি যখন নাজিল হয় আল্লাহ রহমত নাজিল হয় তখনও দোয়া কবুলের সময় মানুষ যখন দুঃখ কষ্ট মুসিবতে থাকে দিলটা নরম হয় ওই সময় দোয়াকে আল্লাহ তালা কবুল করেন কারণ দিল যত বেশি নরম হবে তত দোয়া কবুল হবে দোয়া করার সময় একইন করতে হবে যে আল্লাহ তালা কবুল করছেন ওল্লাহা ও আন্তুল ইজাবা রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন আল্লাহকে আল্লাহকে এভাবে ডাকো এইভাবে দোয়া করো যে দোয়ার ব্যাপারে তোমাদের আছে যে আল্লাহ তালা তো অবশ্যই কবুল করবেন এই কনফিডেন্স রাখবো মনের ভিতরে আমি দোয়া করছি আল্লাহ তালা কি কবুল করবেন না কি করবেন না এরকম না যে আমার আল্লাহ বলছেন দোয়া করতে তিনি আগ্রহ অপেক্ষা করছেন আমি দোয়া করলে তিনি কবুল করবেন এই আমর অমর দি তালা আনহু বলেছেন যে আমি যখন দোয়া করার তৌফিক পাই দোয়া আসে আমার মন থেকে দোয়া করি তখন আমি নিশ্চিত যে আল্লাহতালা কবুল করবেন কারণ ভালো কাজটা আল্লাহ তালা তৌফিক না দিলে সম্ভবই হতো না তিনি যখন তৌফিক দিয়েছেন তাহলে অবশ্যই কবুল করবেন আমার এই ব্যাপারে আর চিন্তা থাকে না দোয়া করলাম কিনা এটাই আমার মেন চিন্তা থাকে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন এই ব্যাপারে আমার অসম্ভব আস্থা কনফিডেন্স আল্লাহ তালার প্রতি আছে এবং আল্লাহ তালা কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে এইটা দেন হাদিসে এসেছে যে আল্লাহ যদি চান তা আমাকে মাফ করে দেন এরকম বলো না যদি চান তো আমাকে ভালো করে দেন আপনার মর্জি হলে আমাকে ভালো করে দেন না তুমি আল্লাহ চাইবা যে আল্লাহ আপনি ভালো করে দেন তোমার সহকারে এর হ্রাস করবা আর এর হ্রাস করা একাধিকবার চাওয়া তিনবার করে চাওয়া দোয়া কবুলের আরেকটি লক্ষণ আরেকটি তরিকা আরেকটি আদব যে কোনো দোয়াকে যদি তিনবার করা হয় তাহলে আল্লাহ তালা বেশি করে কবুল করে দোয়ার শুরুতে আল্লাহ তালার হামদ আল্লাহ তালার প্রশংসা করা এবং দরুস দিয়ে স্টার্ট করা তারপরে নিজের কথা বলা আর দোয়ার শেষেও আবার দরুশ্বরী পরে কমপ্লিট করা রসুল উল্লাহ সাল্লামের প্রতি দৌরুদ পাঠি দোয়া কমপ্লিট করা দোয়া কবুলির আরেকটি আদব এক বেদিন দোয়া করছিলেন আলহামদুলিল্লাহ বলেন নাই আল্লাহ কোনো প্রশংসা করলেন না আর রসুল উল্লাহ সাল্লামের প্রতিও দৌড়ুশ্বরী পাঠান নাই সরাসরি নিজের হাজত চাওয়া শুরু করে দিয়েছেন তো রসুল উল্লাহ সালাম বলেন ইস্তাহজালতা বেশি তা আহুড়া করলাম জন্য আগে আল্লাহ তালার প্রশংসা করো একটু আর আল্লাহ নবী চান যে তারপরে তোমরা সালাম পাঠাও এই জন্য তো সুরা ফাতিহাতে হাতে আল্লাহ তালা আমাদেরকে দোয়ার আদব শিখিয়েছেন কি বলেছেন আর আহমদুলিল্লাহ রবিআ আল্লাহ তালার প্রশংসা আর রহমান ইয়া কানা আবুদু ইয়া কেন এগুলা সব বলে তারপরে এহদিন তখন আল্লাহ তালা এই দোয়া করলে আল্লাহ তালা বলেন যে আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তা সে পাবে দর্শক মন্ডলী দোয়ার উপরে আমাদের আলোচনা আজকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমাদের আরো কিছু কথাই বিষয়ে বাকি আছে আরেক দিন মতো দ্বিতীয় পর্বে এই বিষয়ে আলোচনা আপনাদের কাছে আসবে আল্লাহ তালা আমাদেরকে সহি তরিকে দোয়া করার জন্য তৌফিক দান করুন এবং কবুল করুন আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রাম দেখার জন্য জজাক মোলাকুল খের আসালামু আলাইকুম রহমতুল্লাহ দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ জানার জন্য দেখুন अमार दार्स, <laughs> काल रात, सकाल दस टेस्टल मैजोर्सिंग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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি খবরকে